السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين ولا المتقين ولا عدوان الا على الظالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين نبينا محمد وعلى اله واصحابه اجمعين أما بعد شomani দর্শকবৃন্দ আমরা আলোচনা করেছিলাম ইমাম আবু জাফর ত্বহা رحمه الله রচিত بيان اعتقاد اهل السنه والجماعه اهل السنه والجماعه এর আকীদার বর্ণনা এই kitabটির একটি অংশ নিয়ে যেখানে আমাদের ইমাম বলেন ولا نفرق بين احد من رسله মা যে আমরা কারো নবী রাসুলদের কারোর মধ্যে ইমানের ক্ষেত্রে তারতম্য করি না বরং প্রত্যেকের ইমান রাখি এবং বিশ্বাস করি যে তারা আল্লাহর পক্ষ থেকে ওয়াহি নিয়ে এসেছেন আল্লাহর পক্ষ থেকে তারা নবোদ নিয়ে এসেছেন রেসালাত নিয়ে এসেছেন এবং আল্লাহর পক্ষ থেকে তারা বিভিন্ন মর্যাদা নিয়ে এসেছেন বিভিন্ন রকমের তারা নিদর্শন নিয়ে এসেছেন যার উপরে তাদের সময়ের লোকেরা ইমান এনেছিল এবং আমাদের নবী মাহমুদ রাসুল্লাহম বিভিন্ন রকমের নিদর্শন নিয়ে এসেছেন এখানে আমরা আলোচনা করেছিলাম গত ভরবে যারা যে আল্লাহ তা যে সমস্ত রসুল আল্লাহ আল্লাহ রাসুলদের আলোচনা করেছেন তাদের কথা আমরা আলোচনা করেছি তারপরে আমরা আলোচনা করেছি যাদের রাসুল হওয়া না হওয়া বা নবী না হওয়া না হওয়ার ক্ষেত্রে মতভেদ আছে অথচ তাদের নাম কোরআন মুসুন্নে এসেছে সেই বিষয়গুলো আমরা আলোচনা করেছি তোর আমরা এখন তোর আমরা দেখিয়েছি যে আল্লাহ তালা জোল কারনাইনের কথা উল্লেখ করেছেন তুব্বার কথা উল্লেখ করেছেন এবং আল্লা তালা একজন নেককার কথা উল্লেখ করেছেন আব্দ সোল এবং হাদিসে তাকে তাকে খাজির নামে উল্লেখ করা হয়েছে এদের মধ্যে কারা নবী ছিলেন এবং কারা নবী ছিলেন না এ বিষয়টি আমরা গতভাবে আলোচনা করেছি আজকে আমরা আলোচনা করতে চাই যে নবী আসুলদের মধ্যে নবী আসুল প্রেরণের আল্লাহতালা প্রয়োজন কি ছিল মানুষের কাছে নবীর আসুল কেন প্রেরণ করতে হবে নবীর আসুল প্রেরণের কি উদ্দেশ্য মানুষ কিন্তু প্রাচীনকাল থেকেই নবীর আসল প্রেরণের বিষয়টি নিয়ে ঝগড়া করত তার অনেকেই তাদের কাছে যে আয় আছে জ্ঞান আছে এটা নিয়ে বড়াই করত বর্তমান সময়ে মানুষ কিন্তু নিজেদের জ্ঞান নিয়ে বড়াই করে অহংকার করে যে তারা অনেক দূর এগিয়ে গেছে তারা বিমান আবিষ্কার করেছে তারা তারা এখন অনেকেই দাবি করছে যারা বিভিন্ন গ্রহ নক্ষত্রে চলে যাচ্ছে তো তারা বলে থাকে যে নবীর আসুলদের কিতাবে এখন কি কাজে আসবে তাদের সে মনে করে থাকে সেটা কিন্তু মানুষ যতই আসফলন করুক না কেন তারা কিন্তু মৃত্যুবরণ করতে হবে তাদেরকে মারা যেতে হবে মরতে হবে এবং ফিরে যেতে হবে আল্লাহ রবীন্দ্র এই আসফলন খুব সামান্য সময়ের জন্যই তারা যতই যতই লাফালাফি করুক যতই দৌড়াদৌড়ি করুক তারা কিন্তু এই এই জীবনের এই আইল সম্পর্কে এই আইলেম নিয়ে তারা যতই অহংকার করুক এই আইলম তাদের বেশি দিন কাজে লাগবে না দুনিয়ার জীবনে হয়তো তাদের কিছু কাজে লাগবে কিন্তু এটা তাদের আখেরাতের যে অন্ত জীবনের কোন শেষ নেই অনন্ত জীবনের মধ্যে তাদের সেটা কোনো কাজে আসবে না এই জন্য কোরআন আল্লাহ দুনিয়ার জীবনের প্রকাশ্য বিষয়ে তারা অনেক কিছুই জানে কিন্তু আখেরাত সম্পর্কে তারা সম্পূর্ণ রফে ফেল এদের এই তারা যখন দেখা যায় এদের মধ্যে যারাই দুনিয়া সম্পর্কে বেশি জ্ঞানের দাবি করে তারা কিন্তু আখেরার সম্পর্কে মুখ ফিরিয়ে নেয় ইমরান থেকে মুখ ফিরিয়ে নেয় কোরআনে করিম আল্লাহ তাদের সম্পর্কে বলেছেন যে তাদের কি হল তারা আল্লাহ এই নিদর্শন স্মরণীকে দিয়েছেন এই বিধান দিয়েছেন কোরআন দিয়েছেন রেসালত দিয়েছেন এ থেকে তারা মুখ ফিরিয়ে নিচ্ছে কাহাম মুস্তান তারা যেন গাধা যা তারা ভাগছে পালাচ্ছে ফরাতিমিন কাসোয়ারা যারা বাঘ দেখে পালাচ্ছে এরকম গাধার পালানোর মতো তারা আল্লাহর দিন থেকে পালিয়ে বেড়াচ্ছে শরীয়র থেকে পালিয়ে বেড়াচ্ছে আল্লাহ তারা বিধান জানা থেকে পালিয়ে বেড়াচ্ছে এরা কারা এরা হচ্ছে ওই সমস্ত সম্প্রদায় যারা নিজেদেরকে বেশি জ্ঞানী মনে করে এই সম্প্রদায় আগেও ছিল যুগে যুগে এরা বিভিন্ন সময়ে তারা নবীদের নবিরাসুলদের শত্রু ছিল তাদেরকে কোরআনকারিমী আল্লাহ তালা মালা নামে অভিহিত করেছেন যখনই তারা নবিরাসুলগণ তাদের উন্মতের কাছে নিয়ে এসেছে তখনই এক গোষ্ঠী দাঁড়িয়ে গেছে যে এদের বিরোধিতা করতে হবে আল্লাহ তালা কোরআনকারিমী এদেরকে বলেছেন কওয়াল মালাউল্ল্লীন এদের একটি বড় বৈচিত্র্য বৈশিষ্ট্য হচ্ছে এটা যে তারা অহংকারী অহংকারী এই জন্য নিজে জানে না সেটাও তারা জানে না যা জানে না তা অস্বীকারী তারা কিন্তু তারা যা জানে সেটা শুদ্ধ কিনা না সেটাও তারা জানে না অথচ এটা নিয়ে তারা অহংকার করে এই জন্য আল্লাহ তালা তাদের সম্পর্কে একটি ব্যাপক একটি শব্দ ব্যবহার করেছেন ইস্তাক তারা অহংকারী অহংকার যারা করে তারা অধিকাংশই কিন্তু তারা অজ্ঞ হয়ে থাকে অজ্ঞ মানুষে অহংকার করে আর যে মানুষ যত বেশি জ্ঞানী তত বেশি সে বিনয় হয়ে থাকে এজন্য এরা মেলা যারা তথাকথিত নেতা তথাকথিত তারা সামন্ত এবং তথাকথিত যারা যারা দলীয় নেতৃবৃন্দ অথবা সমাজের সমাজের সমাজপতি যারা তারা সবসময় মালা নামে অভিহিত হয়েছে কোরআন সুলনাতে তারা সময় অস্বীকার করেছে শরীয়ত মানতে রসুল্লাহ সাল্লাম বা রসুলদের থেকে কোন শরীয়ত নিতে রসুলদের কথা শুনতে আল্লাহ তালার বাণী শুনতে তারা সব সময় অস্বীকার করেছে তাদের মধ্যে অনেকেই এখনো আছে তারা বলে থাকে যে ইউরোপ আমেরিকা অনেক উন্নতি করেছে আমরা রসুলদের মেনে অনেক নিচে পড়ে গেলাম তারা আসলে জানে না যত রকমের উন্নতি হোক তারা কিন্তু উন্নতির বাহ্যিক দৃষ্টিতে হয়েছে কিন্তু তারা সবচেয়ে খারাপ অবস্থায় আছে তাদের জীবন জীবন নয় তাদের জীবনগুলো গ্লানিতে ভরপুর তাদের জীবনের কোনো মূল্য নেই প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি মানুষ অসহায়ত ফিল করে তাদের মধ্যে অনেকেই আছে যারা আত্মহত্যা করে तीवने बुझे पे नी कहते हैं विषय नल्ला जेहे तक विधानुलरु सृष्टिताधानद क्यों मान ए रिस क्यों मेने चले तर शि पा यजे विश्वास करते आल्ला सृष्टि करतर परशुद्धतार्ज আমাদের অন্তর আলোর জন্য এবং আমাদের বিবেকে আলোক বিবেকের মধ্যে সত্যিকার আলো ভালো কিছু যদি কোনো দিতে হয় সেটাই এই রেসালতের মাধ্যমে আসবে আল্লাহ তারা যেহেতু তিনি সৃষ্টি করেছেন আমাদেরকে তিনি আমাদের অন্তরকে আমাদের ব্রেনকে আমাদের বিবেককে সুস্থ রাখার জন্য যোগে যোগে নবীর আসুলদের পাঠিয়েছেন এই রেসালত আমাদের অতীব প্রয়োজনীয় অনুরূপভাবে রিসালতের প্রয়োজনীয়তা আমাদের রয়েছে জীবন পরিচালনার জন্য জীবনটা কিভাবে চালাতে হবে যেমন ভাবে আমাদের অন্তরের আলো দরকার জীবন পথে আমাদের আলো দরকার এই জীবন পথে কিভাবে চলতে হবে কোন জিনিস হালাল গ্রহণ করতে হবে আর কোন জিনিস হারাম এবং বর্জন করতে হবে এ বিষয়টি যদি রিসালত না আসতে রসুল না বলতেন আমরা কখনো সেটা জানতে পারতাম না সুতরাং আল্লাহর সাথে স্রষ্টার সাথে জীবনের কি সম্পর্ক আমাদের সাথে স্রষ্টার কি সম্পর্ক এক একজন জীবন কিভাবে সুন্দরভাবে পরিচালিত হবে এই বিষয়গুলো আমরা কখনো জানতে পারতাম না যদি আল্লাহর পক্ষ থেকে রিসে না আসতো অনুরূপভাবে আমরা যদি কোন নবীর আসুলদের অনুসরণ না করি আমরা এমন জায়গায় প্রদিত হব যাতে কখনো উঠতে পারব না যেভাবে ওই সম্প্রদায়গুলো এখন এখন পর্যন্ত পদ্যষ্টায় আছে যারা নবীর পদকে অনুসরণ করে না আজও দেখা যায় তাদের তাদের সারাটা জীবন নষ্ট হয়ে আছে তারা কখনো সঠিক পথ পায় না তারা সম্পূর্ণ হতাশায় ভোগে এবং তাদের জীবন বিষণ্নতায় আচ্ছন্ন তারা কখনো তারা কখনো আলোর মুখ দেখে না হয়তো তারা মনে দেখা যেতে পারে দুনিয়ার জীবনে তারা অনেক কিছু পেয়েছে কিন্তু এটা তাদের কখনো মানসিক শান্তি দিতে পারে না মানসিক শান্তি তখনই পাবে যখন একজন মানুষ আল্লা তালা সম্পর্কে জানবে এবং রাসুলদের শিক্ষা তারা জানতে পারবে এবং যা যখন তারা আল্লাহ তালা যা নির্দেশ দিয়েছেন তা বিশ্বাস করবে রসুল যা বলেছেন তা মেনে নেবে রসুল যা নিষেধ করেছেন তা পরিত্যাগ করবে আল্লাহ এবং তার রসুলের মাধ্যমে প্রাপ্ত খবরকে তারা যখন গ্রহণ করে নিবে তখনই তাদের শান্তি আসবে তারা দুনিয়াতে শান্তি এবং আঘাতের মুক্তি লাভ করতে পারবে এর বাইরে যত রকমের চেষ্টাই মানুষ করুক না কেন তার কিন্তু কোনো শান্তি হবে না এই একজন ইমানদার মানুষের যে প্রশান্তি এই প্রশান্তি কোনো কাফের কোটি কোটি টাকার মালিক হলেও সে কখনো লাভ করে না এর একটি কারণই হচ্ছে তারা রিসালতকে অনুসরণ করেছে সুতরাং রেসালতের অনুসরণ অত্যন্ত জরুরি যে ব্যক্তি মনে করে যে রিসালতের অনুসরণ জরুরি নয় সে ব্যক্তি নিজে পদভ অন্যকে পদভস্ট করছে ইমা ইব তাইমিয়া রহমতুল্লাহ রেজন্য বলতেন যেভাবে মানুষের শরীরের জন্য ঔষধের দরকার আছে সেভাবে মনের জন্য রিসালতের খোরাকবীর রেসালতের মধ্যে সেখানে ঔষধ রয়েছে মনের ঔষধ বেশি দরকার মনের ঔষধ সবচেয়ে বেশি দরকার কারণ মন খুব দ্রুত বিনষ্ট হয়ে যায় শরীর নষ্ট হলে যেভাবে ওষুধ দিতে হয় মন নষ্ট হলেও সেখানে এবং হচ্ছে নবী পক্ষ থেকে প্রাপ্ত আল্লাহ সেই রিসালাত এবং মধ্যে থেকে আসা তাদের যে হেদায়ত সেগুলি গ্রহণ করার মাধ্যমে মানুষ অন্তরে শান্তি লাভ করতে পারে ইম্রাতামিয়া রহমতুল্লাহ আরো বলেন আল্লাহ তাল্লাহ কুরানি করিমে যে তার নবী রাসুলদের রিসালত কে রুহ বলেছেন আল্লাহ তাল্লা কোরআন করিম বলেছেন ওকে তারা ওহাইনা ইলেকা আপনি জানতেন না কিতাব কি ইমান কি বরং আমরা করেছি সেটাকে আপনার সেটাকে করেছি অর্থাৎ এই জালনা কোরআন কে করেছি এই নূর কে করেছি কে করেছি নূরান। আলো আলো হিসেবে করেছি নিয়ে বিহিমান এখানে উদাহরণ দিচ্ছেন যে আর তার নবীর কাছে যে রোহিটা আল্লাহতালা পাঠিয়েছেন সেটা হচ্ছে অন্তরের জন্য আলো এবং নূর অন্তরের জন্য নূর হিসাবে যেভাবে তিনি আসমান থেকে পানি অবতরণ করলে যেভাবে সবকিছু আলোকিত সবকিছু নতুন করে জীবন লাভ করে আকাশ থেকে বাড়ি আসতে বৃষ্টি বর্ষণ হলে জীবন লাভ করে সেভাবে ছায়া পড়লে সেখানে নতুন করে জীবন লাভ করে কোরআন করিমা আল্লাহ একটি গুরুত্বপূর্ণ একটি উদাহরণ তিনি উল্লেখ করেছেন আল্লাহ বলেছেন আল্লা আকাশ থেকে বৃষ্টি করেছেন বিভিন্ন এর বাইরে নেওয়ার বিষয়টি উল্লেখ করে বলেছেন যে অন্তর অনেক অন্তর আছে তা গ্রহণ করেছে নিয়েছে সেই আল্লাহ তালা পক্ষ থেকে অবতীর্ণ ওয়াহিকে যেটা যারা নিতে পেরেছে তারাই প্রাপ্ত হয়েছে আর যারা নিতে পারেন তারা হেদায়তপ্রাপ্ত হয় নাই যেখানে অন্তরসমূহ कखो कख अंतसमूह सन्देह ढुके सदेहगुली ओ पर ढुकेणने आल्ला दे अहिथी दूरे सर गेजन अहिर अत्यंत अहिना हम चलो ना अहि ना हम मानवजीवन प्रद्भस्ताय पर्यवसित हो मानवजीवन सम्पूर्ण रूपे ধ্বংস হয়ে যাবে এটাই হচ্ছে বিশুদ্ধ কথা প্রত্যেক ইমানদার এটা উপলব্ধি করতে পারে কাফস কাফের সেটা বুঝতে পারে না ইমানদার বুঝতে পারে যে তার মধ্যে কি আনন্দ রয়েছে অনেক ইমানদার জন্য বলতেন যে মানুষ জানে না আমরা কি আনন্দে আসি যদি জানতো যে আমি কি আনন্দে আসি তাহলে আমার সাথে দরবারি নিয়ে যুদ্ধ করতে নেমে যেত সেটা এই জন্য যে ইমানের যত বেশি ইমান যত বেশি হবে যার কাছে হেদায়ত যার কাছে যত বেশি থাকবে রেসালতের অংশ যার কাছে যত বেশি থাকবে রেসালতের বাণী আল্লাহ রসুল যে রেসালত নিয়ে এসেছেন সেটা জ্ঞান সেটার জ্ঞান যার কাছে যত বেশি থাকবে তত বেশি তার ইমান মজবুত হবে এবং দুনিয়া এবং আখড়াতে তার প্রশান্তি সে বেশি লাভ করতে পারবে মনে রাখতে হবে যে কখনো কখনো কোনো বিবেক কিন্তু শুধু বিবেক দিয়ে কেউ সেও রিসালত থেকে রেসারত থেকে কখনো বলতে যথেষ্ট প্রয়োজনটা বলতে পারে বিবে রেসারতের প্রয়োজন বিষয় আছে যা বিবেক ধরে না কিন্তু নবী বলে দিয়েছেন সেটাই বিশুদ্ধ বিবেক দিয়ে কেউ সরাসরি আল্লাহ তাল অস্তিত্বকে হ্যাঁ ধারণা করতে পারে অথবা সে সেটাকে প্রমাণ করার চেষ্টা করতে পারে কিন্তু যদি যদি আল্লাহ তালা তার নবীর রাসুলদেরকে না পাঠিয়ে আল্লাহ তালা তার ইমানের কথা তার উপর ইমানের কথা বর্ণনা করতেন তাহলে কিন্তু আমরা কখনো সেই শুধু বিবেক দিয়ে আমরা আল্লাহ সম্পর্কে অথবা ইমানের রোকনগুলো সম্পর্কে কোনো কিছুই আমরা শুধু বিবেক কখনো যথেষ্ট নয় যারা বিবেক নিয়ে বাড়াবাড়ি করে তাদের জানা উচিত যিনি বিবেক দিয়েছেন তিনি ওহি দিয়েছেন তিনি রেসালত দিয়েছেন তিনি যোগে যোগে কিতাব পাঠিয়েছেন যোগে যোগে তিনিই রাসুলদেরকে পাঠিয়েছেন সুতরাং নবীর রাসুলদের নবীরদের যে ওয়ার্হি বা রিসালত এসেছে সেগুলি বোঝার জন্য বিবেকের প্রয়োজন বিবেকে দিয়ে সেগুলিকে বিচার করার কোনো সুযোগ নেই কারণ বিবেক সীমিত বিবেক বিভিন্ন বিভিন্নমুখী কার বিবেক দিয়ে করেন সিংনাথকে আপনি বিচার করবেন মানুষের বিবেকের বিভিন্ন পার্থক্য রয়েছে কোন বিবেক দিয়ে আপনি বিচার করবেন সেই জন্য বিবেক কখনও যথেষ্ট নয় বিবেক কখনো যথেষ্ট নয় মানুষের জীবনকে সঠিক পথে পরিচালনার জন্য রাখতে হবে যে বিবেকে যা ধরে না তাও সত্য হতে পারে কিন্তু বিবেক বিবেকের বিরোধী হয় না কোরআন শূন্য কোন বাণী বিবেক বিরোধী নয় সেটা আমাদেরকে মনে রাখতে হবে দর্শক আমরা আলোচনা করতে চাচ্ছি এখন যে বিবে যেহেতু কোনো কিছু যে যথেষ্ট নয় তবে আমাদেরকে বিশ্বাস করতে হবে যে বিবেকে তাড়া দিয়ে যারা মনে করে যে ওই নবীরদের থেকে আমরা যথেষ্ট মনে যথেষ্ট আমরা নবীরদের প্রয়োজন নেই তারা মনে করে তারা ভুল পথে আছে তবে নবী আসুলদের অবশ্যই প্রয়োজন রয়েছে কেন নবীরদের প্রয়োজন সেই বিষয়টি আমরা এখন বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। নবী আসুলদের কি করেন আসলে সেটা আমাদের জানা দরকার কোরআনে করিম এবং রসুল্লাহ ভাষ্যদারা আমরা বুঝতে পারি নবীরাসুলদের প্রথম কাজ হচ্ছে আলবালাকুল মুবিন সুস্পষ্ট ভাবে বর্ণনা করে দেয়া কোরআনে কারিমা আল্লাহ তো বলছেন আপনার কাছে নাজিল করা হয়েছে আপনার রবের পক্ষ থেকে যদি যদি আপনি তা না করেন তাহলে আপনার রিসালত কখনো আপনার রিসালত আপনি কখনো প্রসার করলেন না তার প্রথম দায়িত্ব হচ্ছে তাবলিগ প্রসার করা প্রচার করা দায়িত্ব হচ্ছে প্রথম কাজ এই এই কাজটি নবী রাসুলগুন করেছেন এই কাজটি শুধু বিবেকের মাধ্যমে কেউ প্রাপ্ত হতে পারে না বা সাধারণ মাধ্যমে কোনোভাবেই প্রচার না হলে আল্লাহর দিনের সেটা কেউ এভাবে লাভ করতে পারে না কোরআনে করিম আল্লাহ তাল নবীকে এই প্রচারের দায়িত্ব দিয়ে বলেছেন উতলু মা ও কেমিনা আপনার রবের যে কিতাব আপনার কাছে আপনার কাছে ওই করে পাঠানো হয়েছে সেটা আপনি মানুষের কাছে তেলাবাদ করে শোনান প্রচার করুন অন্য আল্লাহ তোমাদের কাছে করেছি যেমন তিনি তোমাদের কাছে তোমাদের কাছে আমাদের আয়াত সময় তিলাবাত করেন এই তিলবাত করাই হচ্ছে তবলিক বা প্রসার এজন্য নবী নবীর রাসুলদের প্রথম কাজ হচ্ছে প্রচার করা ইনশাআল্লাহ নবীর রাসুলদের অন্যান্য যে সমস্ত দায়িত্ব রয়েছে সেগুলো আমরা অন্য কোন পর্বে আরও বিস্তারিত আলোচনা করব ততক্ষণ আপনার সুস্থ থাকুন আল্লাহ আপনাদের সঠিক পথে রাখুন ও আখরে দান আলহামদুলিল্লাহ আলমিন আসসালামাইকুম রহমতুল্লাহ